যাবতীয় এবং যাবতীয় উপাসনা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মেহরবানি করে আমরা ঘর থেকে বের হতেই পারছিলাম না বাস ধরার জন্য কল্পনাই করে নেই যে আজকে শুকনের জায়গায় এখানে ঈদ পড়তে পারব এটাকে মহান ক্ষমতার বাস্তব প্রমাণ নয় শহর থেকে বেরিয়ে ঝলমূলে বুঝতে এসছে সবাই দেখি রাস্তার ঝাড়ু দিচ্ছে অথচ নর্দাপড়া থেকে এতই বৃষ্টি এই ক্ষমতা যার হাতে আছে। তিনি কি সবচেয়ে বড় ক্ষমতার মালিক নন তিনি হলেন সার্বভৌমত্বের মালিক দাঁড়িয়ে আছে এখানে এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অতএব তার জন্যই সবাই পড়ুন আবার আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ সালাহ তার শেষ নবীর মহানবী মোহাম্মদ ঈদের আজাদ এই আনন্দ আনন্দ ভোগের না ত্যাগের আনন্দ গোষ্ঠ খাওয়ার আনন্দ না নিজের ত্যাগ করার আনন্দ এটা প্রথম জিনিস বুঝতে হবে কে কত বড় গরু কিনলাম কে কত সুন্দর খাসি কিনলাম কে কত টাকা ব্যয় করলাম এগুলি বেশি প্রতিযোগিতা হওয়া ঠিক না প্রতিযোগিতা হবে কে কোন অন্তর নিয়ে আপনি কোরবানিটা করলেন কোরবানির হচ্ছে শুধু আল্লাহর হুকুম মাল করার জন্যই আল্লাহ দেখতে চাইছেন দেখি ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে এই পরীক্ষা তিনি দিয়েছিলেন পরীক্ষা তিনি জিতে গেছিলেন ফালাম আসলামা বাপ বেটার একমত হয়ে গেলাম তুমি তোমার স্বপ্ন সার্থক করেছ আর এমনি করেই আমরা আমরা আমাদের সক্ষমশীল বাংলাদেশকে পুরস্কার দিয়ে থাকি এটার স্পষ্ট পরীক্ষা এই পরীক্ষা পরীক্ষা নিয়েছে ছাড়েনি যাতি অত প্রতি পদে পদে আমাকে আপনাকে পরীক্ষা দিয়ে চলতে হবে সুযোগ এসছে হারাম খাওয়ার জন্য হারাম খেতে পারলে একদিন লাখ কোটি টাকা আমার হয়ে যাবে শুনলাম আপনার দক্ষিণ তলৈ গাছে একটা আসামি ধরা পড়েছে বলছেন যা কিছু তুমি নিজের জন্য সাতকা করবে ব্যয় করবে ওটাই তোমার আর যা কিছু তুমি রেখে যাবে সবই ধ্বংসশীল এবং রেখে যাবে অন্যের জন্য তোমার কোনো কাজে লাগবে না অতএব ভাইরা আমার কোরবানির বড় শিক্ষা হলো ত্যাগের শিক্ষা বখিল হবেন না দিতে আল্লাহ বলছেন একটা হৃদয়ে ইমান এবং কৃপণতা একত্রে বাস করে না হয় আপনাকে কৃপন হতে হবে না ইমানদার হতে হবে ইব্রাহিম আলহ ইসলসাল্লাম তা নিজের মহব্বতের কোরবানি দিচ্ছিলেন সন্তানের চাইতে আল্লাহ আমার কাছে বেশি প্রিয় ঠিক এমনি করে পরীক্ষা দিয়েছেন মুসলমানরা আল্লাহ রসুলের জীবনতেও একদিন আল্লাহ রসুল আর ওমর হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আল্লাহ রসবের হাতটা আল্লাহ হাতের মধ্যে ধরা তুমি কি আমাকে ভালোবাসো অবশ্যই বাসি কিরকম ভালোবাসো সব দুনিয়া সবারচ্ছি ভালোবাসি আল্লাহ রসৌজন যারা হবে না তোমার নিজের নস্তর চাইতেও আমাকে ভালোবাসতে হবে তাহলে তুমি জান্নাত পাবে ওমর খানিক চুপ করে থেকে বলতে সম্ভব না নিজের নবসা চাইতে রসুলকে ভালোবাসা হবে বাস্তব কথা আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ তখনই আল্লাহ রসল বলেন হ্যাঁ এখন তুমি ইমানদার হলে যে পরীক্ষা ইব্রাহিম আলহ সালাম দিয়েছেন একই পরীক্ষা আমাদের সাবিদেরকেও দিতে হয়েছে তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে এই আগুনে লোহা গরম করার জায়গায় তোমাকে গরম করবো হ্যাঁ তা তো রাজি তাই করা হলো চিত করে ফেলে উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হলো লোহার আগুন গনগনি আগুন ও গোস্তর চামড়া চর্বি আস্তে আস্তে আগুন নিভে গেল ইমান ত্যাগ করেন না নাকি। এই আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির উনি তখন কাবা ঘরের চত্বরে বসিয়াছেন শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে বলছি হে আল্লাহ রসুল আপনি কি একটু দোয়া করবেন না আমাদের জন্য আমরা তো মজলুম নির্যাতিত দোয়া করবেন না কারণ উনি যে যদি নবী দোয়া করে তো ওই সমস্ত জালেমসব হাওয়া হয়ে যাবে কিন্তু না এই কি মনে করেছ তোমাদের পূর্ব যুগে যে সমস্ত করাতে চিরে দুভাগ করে ফেলা হয়েছে তথাপি তারা ইমান ছাড়ে না। লোহার চিরুনি দিয়ে দেহের চামড়া গোস্তর সিরার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তথাপি তারা ইমান পরিত্যাগ করে নাই তোমার এত দ্রুত ব্যস্ত হয়ে পড়েছ মনে রেখো সমস্ত পৃথিবীতে ইসলাম জয়লাভ করবে তার দিকে চোখে তাকানোর সাহস পাবে না তোমার বড় ব্যস্ততা দেখাচ্ছ আজকে বাংলার জমিনে যে দাওয়াত নিয়ে আমরা এসেছি যে আসুন পবিত্র কোরআন ও সহিদের আলোকে জীবন গড়ি বলেন তোমার সাথে আসুন পবিত্র কোরআন হাদিসের আলোকে জীবন গড়ি। গড়িটা কথা তাই না এমন এক বিপ্লবী কথা একদিন সমস্ত বাংলার জমিনের অসংখ্য মানুষ এইখানে চলে আসতে বাধ্য হবে নিজেদের লালিত মত ভাব ধর্ম তৈরি করা ধর্মীয় বিধান রাজনৈতিক নেতাদের তৈরি করা রাজনৈতিক বিধান বিধানীদের তৈরি করো শোষকের বিধান সব বাতিল হয়ে যাবে একটা সকল বিধান বাতিল করো করো। তারপর বিধান কায়েম ঠিক না আপনাদের প্রত্যেকের গ্রামে গ্রামে ভালো ভালো মসজিদ আছে সব বাদ দিয়ে ময়দানে কেন ওহির বিধান না এটা আজকে এখানে বসে আছি রোদের মধ্যে কি জন্য বসে আছি আমরা সেরে ওহির বিধান আবার সামনে একটা আলো জ্বলছে নিপছে ঈদ ঈদ মোবার জ্বলছে নিপছে তোমার টাকার গরম হয়েছে তুমি টাকা দেখাচ্ছ ইসলাম সরলতার ধর্ম সারল্যের ধর্ম যত বেশি আপনি সরল থাকবেন তত বেশি আল্লাহ চলবে না আল্লাহ রসুল হারাম থেকে পাঁচশো হাত দূরে গিয়ে খোলা ময়দানি ঈদ উৎসাল করেছেন আর এখন সব মর্যদি ঈদ হচ্ছে একটা দিন আসবে মানুষ সব ফিরে আসবে এখানে কারণ এদেরকে নষ্ট করেছে ধর্ম নেতারা ধর্ম নেতারা ফতোয়া দিয়েছে হ্যাঁ হতেও পারে একটা জৈব সমস্ত প্রবৃত্তির অনুসরণ চলছে রাজনৈতিক নেতারা মানুষকে অসংখ্য ভাগে ভাগ করে দিয়েছে ধর্ম নেতারা মানুষকে ধর্মের নামে অসংখ্য ভাগে বিভক্ত করে দিয়েছে ছোট ছোট মশলা নিয়ে তারা মানুষকে দলে দলে বিভক্ত করে ফেলেছে এমনকি নাম নামধারীরাও আজকে বেদাতি হয়ে গেছে এদেরকে কিছু বললে আহ আল্লাহ জান্নাতের ঘরের লোক এই অহংকার করে ওরা আরাফাতের ময়দান হস না ওরা হস করতো আমরা হারাম আল্লাহর ঘরের লোক আমরা মোজদালে ভাই আরাফাতে ময়দান হবে সেখানে সারা বিশ্বের লোক আসে কম বুঝতে নাকি এই যে জাহেলিয়াত জাহেলিয়াত তোমাতে ধ্বংস করে দিল সাবধান থেকো বাংলাদেশে আমাদের সংগঠন ছাড়া আর কোন সংগঠন সৈহাদিসের উপরে আমল করা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আর এই জন্য শুরু থেকে যারা আমাকে তোমরা চিনো শুরু থেকে আমাদের উপরে জুলুম আর তোমত চলে আসতেছে আজও চলছে মৃত্যুর পরেও চলবে এগুলো যদি তোমরা ভয় পাও ঢিক তোমাদের জীবন মাহমুদুর গ্রামের লোকরা মন্দিরে তোমাদের গোড়ার যে মূল প্রতিষ্ঠাতা রফি মাহমুদ মুজাহিদ মানুষ ছিলেন আমাদের চার নম্বরের উপরে দাদা আমার তারপরে আমার দাদারা যা করে প্রত্যেকে যত সেই কাজে এগিয়ে জাহিল ঋণ শোধ করো আশেপাশে মেলা কথা শুনে নিজের ইমানজন নষ্ট করো না আমাদের একটাই বক্তব্য আলাই শুনতি অশুন্নতার খলাই আসে দিন এমন এমন চালাক মুসলি তোমরা হয়ে গেছে এখন একটা খাসিও দেয় গরুটা ভাগাও লোক করে না কোন সমস্যা নেই কিন্তু ভাগাভাগি করোনা এগুলো সুন্দর দূরে আমল আলমগীর দোহাই দিয়ে কোনো কাজ করলে আল্লাহ কাছে পাত্তা পাওয়া যাবে না বা কেমন মাঠে আমার সাফাত করবে কে বলেন জীবনে করছে অবস্থা কি এখন তো ভাবছিল অটো বাইক আসবে কেন আসতে হলে হুন্ডায় তার রাস্তায় মাঝখানে কেটে ফেলেছেন আপনারা পানি পাস করতে গিয়ে হাটারও কায়দা নেই এটা করা ঠিক হবে আপনাদের কল্যাণের জন্য আমরা এটা করে দিলাম রাস্তায় যদি ছয় ফুট চড়া হয় জমির দাম বাড়িয়ে দেনি আপনাদের ফসলগুলো সব যাচ্ছার ডাইরেক্ট ভ্যানে উঠে এই জনকল্যাণ করে কাজে আপনি পিছিয়ে আসেন কেন এই কাজে আপনি পিছিয়ে থাকবেন না দয়া করে যে কাজে আপনার পরকালে সারতে হবে সেই কাজটা আপনি উদাহরণ করেন ওটা থাকবে না এক হাত দু হাত মাটি হলে তো আপনি যারা যারাই মাটি দিয়েছেন প্রত্যেকের কথা বলবে আর যারা ক্রিবণতা করছেন ওই মাটি ঘাড়ে চাপবে কি মাঠে এই ব্যাটা তুই রাস্তা মাটি দিস আমির মাটি চাইছিল আমির মাটি চাইছিল তুই একটা কথা শুনিস নাই এই মাটি তোর ঘাটে সাবধান হয়ে যান বকুল হবেন না দান করা সেখানে দেন বেশি করে বাপমা চলে গেছে না তাদের জন্য কিছু করতে হবে না যখনই দান করবেন সবার আগে ওই মৃত্যু বাপমার কথা করবেন বাপমা দুনিয়া না আসলে আপনি দুনিয়া আসতে পারতেন না নানা নানি দুনিয়া না আসলে আপনার মা দুনিয়া আসতো না তো বাপমায়ের নামে নানা নানি নামে দাদা দাদারকে সবাইকে খেয়াল রাখবেন তাদের নামে দান করবেন ইনশাল্লাহ কেমন মাঠে যদি তারা জান্নার্থী হন আপনি জান্ সেদিন কিন্তু আল্লাহ ভাই আপনাকে তাদের সঙ্গে একই জান্নাতে রাখবেন পরিষ্কার করেন সময় নেই এমনকি আমাদের পরে যেনিভূতি হবে তাদেরকে আমরা হয়তো দেখবো না কিন্তু যদি তারা সৎ আল্লাহ আমি তো আমার পদ দাদাকে কখনো দেখি নাই পদ দাদিকে দেখিনে নাই তাদেরকে এনে দেওয়া আমি যখন আমার নানাকে আমি দেখি নাই আমার নানিকেও আমি দেখি নাই আমার দাদিকেও আমি দেখি নাই আমার দাদাকেও আমি দেখি নাই আমি আল্লাহকে সবার আগে দাবি করবো আল্লাহগুল্লাহ সামনে আগে এডি দেওয়া আমার ভাইদেরকে আমি দেখি না শুধু আমার বাকি ভাই ছাড়া নাই ভালো হোক এদিকে আমি দেখতাম রহিম ভাইকে দেখতাম আসে গেলাম নাই কালকে আমিও নাই হয়ে যাব তাই না এক প্রতি ঈদ একজন দুজনকে অবশ্যই সর হবে আমাদের তাই না এইটা সসায় রাখবেন যতক্ষণ বেঁচে আসেন ততক্ষণ কিছু নেকির নেওয়ার চেষ্টা করবেন যে কাজে নেকি নেই কাজ করব না করব না করব না এটা একটা ছাড়া কোনো কাজ হবে না মনে রেখে দেবেন দদুল্যবান অন্তরের অধিকারী যারা তারা না জাননাতে পায় না জাহান্নাম মাঝখানে ঘুরবে সারা জীবন ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে জাহান্ন চলে যাবেন এ দেখছেন হারিকেন হারকেন এ যদি চিমনিতে ময়লা ধরে হাইকেন যত পলতা উঁচু করে দেন ওতে দেখা যাবে আলো জোর হবে আমাদের পুষি গেছে হিংসা, প্রতিহিংসা, সমাজের লোক সঙ্গে দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব ধর্মীয় দ্বন্দ্ব অসংখ্য দ্বন্দ্ব সংঘাতে ভিতরে চিমনিটা কালো হয়ে গেছে সেজন্য ওখানে আর করেন হাতে আলো ঢুকছে না না কতগুলো মনে রাখবেন যদি নিজের অন্তরটা সাফ করতে না পারেন উদারতা যদি ভিতরে না থাকে সারা জীবন ধরে ক্ষমতাকে ভয় করেন নাই তাকে আগুনে নিক্ষেপ করতে হয়েছিল যখন ফেলে দিচ্ছে আগুনে তখনই জিব এসে বলছে হে ইব্রাহিম আলা আমার কাছে তোমার কোন প্রয়োজন আছে ম কি জবাব দিচ্ছে তোমার কাছে কতই না সুন্দর অভিভাবক তিনি কতই না সুন্দর সাহায্যকারী ঠিক এই একই কথা আমরা শুনতে পাই তারই সন্তান মোহাম্মদ আবদুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের জবানে ঠিক এই কথাটাই বের হয়েছিল ওহদের যুদ্ধের আট দিন পরে গজয়ে হামরাউ যাচ্ছেন সেখানে গিয়ে আবু সুফিয়ান আমার সভা এই খবর শুনে তাল রসুল এবং তার সাথীরা বলে উঠেছিলেন ঠিক একই ভাষা হাসফি আল্লাহমালক আবু সুফিয়ান দল বল নিয়ে তুমি আসছ কোনো ভয়ের কারণ নাই আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আব্দুল আব্বাস বিশ্বের সাড়ে নিক্ষেপ করার সময় হয়েছিল আবদুল্লার মুখ যে একই ভাষা বের হয়ে গেল কেমন কে সম্ভব আজকে আমরাও বুল্লা ঈদগাতে বলে দেব আমাদের জন্য আল্লাহ যথেষ্ট মানুষ সমস্ত দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায় আমরা কখনোই পবিত্র করাম এবং কাজ করব না বলতে পারবেন সংকল্প আছে তো দৃঢ় থাকবেন টল টলাম একজনের গেল শেষ যদি ধাক্কা দেয় আপনি আর আগে দিতে পারবেন না এই সন্দেহ ঢুকানোটা হলে শয়তানের কাজ সে ধর্ম নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক আর সমাজ নেতা হোক যদি এখন সন্দেহ ঢুকাই দেয় আপনার মধ্যে আপনি আর আগে দিতে পারবেন না অতএব দৃঢ় সংকল্প করুন কোনো অবস্থাতেই কোরআন এবং সৈয়াদ বাইরে আমরা কাজ করব না ইনশাআল্লাহ তাহলে আপনারা টিকতে পারবেন আগামীতে আমাদের সন্তানরা টিকে থাকবে নইলে আপনারা যদি দোদুল্যমান হয়ে যান যত ডিগ্রি আপনারা থাক যত লেখাপড়া আপনার থাক একটা দোদুল্যমান লোকের কোনো দাম নাই দুনিয়াতে সেদিন কোন বাস যাবে নিজে নিজেই খবর রাখে না ও ঢাকায় যাবে না রাশিয়া যাবে হোস্তাল নেই যেখানে টাকা সেখানে ও আসে ও কি দাম আছে ওই ডিগ্রির ওই লেখাপড়া কোনো মূল্য নেই তো এজন্য আপনাদের আমার নসিয়া থাকবে সবচেয়ে বড় নসিয়াতেই যে কোনো কাজ করবেন আগে দেখবেন এই কাজটা হাদিস মোতাবেক হচ্ছে কিনা এবার দেখবেন এই কাজটা করলে আমি নেই পাবো কিনা যে কাজে নেকি নেই তা করবেন না আর যে কাজ হাদিস সম্মত তা করবেন না তুমি একদিকে যাক ত্বকা করবেন না এবার ত্বকা করে নেই আমরা কর তকা করবো না এইটা হলো আমাদের এই আপসিন মনোভাবটাই আহলাদেশ আন্দোলনের সবচেয়ে বড় পুঁজি এই পুঁজি নিয়েই বাংলার জমিনে বুঝে না এক হবে সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে ওরা আকিদা এবং আমলে মিলবে যার সঙ্গে আকিদা আমলে মিলবে না আপনি তার সঙ্গে একাতে পারবেন ওই সাত ঈদগাহ কেন জাননি বলেন এই জন্য যে ওখানে বিদ্বেষী অহংকারী আপনি দম্ভ করেন আমার সঙ্গে আপনার সঙ্গে কি করে মিল হবে একজন আল্লাহর স্পষ্ট নির্দেশ ওলা তাহা ওলা তাহা তোমরা পরস্পর হিংসা করো না বিদ্বেষ করো না ছিদ্র অন্বেষণ করো না পিছনে গুপ্তচার বৃত্তি করো তোমরা সবাই আল্লাহ বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও এটা কি আমাদের মধ্যে হতে পারে পরস্পরে যত বেশি মহব্বত বাড়ে সেই কাজ করুন যে কাজে মহব্বত কমে সে কাজ করবেন না কারণ দুনিয়া আপনি আসেন কয়েক সেকেন্ডের জন্য মরে গেলে আপনার লাস্টায় কিন্তু ওই প্রতিবেশী ভাইটে ঘাড়ে ঘুরে কবরে নিয়ে যাবে তাই না তো আপনি এমন কাজ করবেন না যে লোক লাশও নিতে চায় না আজকাল জঙ্গি হচ্ছে না এরা মরতেছে না গুলি খেয়ে পুলিশ রিপোর্ট দিচ্ছে পত্রিকায় ওকে বললাম যাব। কি পাগলের পাগল দেখান পুলিশ থাকি কোন পাগলের পালা গেল তোর বাড়ি কথা বাপ মাকে ও তাও বলবে না ওরা বাবা পুলিশ আপনি তাতে গুলিটা করেন তো আমি চলে যাব। ওকে এমন ভাবে ওয়াশ করে দিয়েছে এই জঙ্গি আকিদা ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে শিক্ষিত লোকেরাই রাজনৈতিক নেতারাই যারা বিদেশে বসে আছে কল ভেড়াচ্ছে আর এদেশে কিছু পাগল তারা এগুলি করে যাচ্ছে ইসলামের নামে ধর্মের নামে দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘ শুরু থেকে আজ পর্যন্ত সবসময় এটা বলছি সমস্যা কি দাঁড়ি না আমাদেরও দাঁড়িয়ে তাদেরও দাড়ি কেন ঢুকালো তাদের যে আদর্শ ক্ষমতা না হলে ইসলাম কায়েম হবে না আমরা বলে যে ক্ষমতা ছাড়াই ইসলাম কবুল ইসলাম কবুল করেছিল বলুন ফেরাউনকে যেন সাগরে ডুবিয়ে দিল মুসা তখন সিংহাসন খালি হয়ে গেছে না ফেরাউনের মুসাকে মারার জন্য তো ফেরাউনের এত দড় সে ফেরাউন যখন রিটার্ন গিয়ে যদি ক্ষমতায় বসতেন আর যদি এক এদিন আইন করে সমস্ত মিশরে যদি ইসলামী হুকুমত কায়েম করে দিতেন এটা সহজ না? কেন করার কারণ মুসা জানেন লাঠি মেরে র্যাব দিয়ে পুলিশ দিয়ে ক্ষমতায় বসান নাই আজকে বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না আমরা দেশে মানুষের আকিদার পাল্টানোর আন্দোলন করি মনে থাকবে তো যদি অধিকাংশ মানুষ যখন করোন হাদিসের পক্ষে চলে আসবে তারা আমাদের উপরে নারাজ হয়েছিলেন হাতে ক্ষমতায় পেয়েই আমাদেরকে উল্টা জঙ্গিবাণী জেলে ঢুকিয়ে দিল বাংলাদেশের কোন মানুষ এই কথা বিশ্বাস করে নাই যদি বিশ্বাস করত। আল্লাহ যেখানে বলছেন আল্লাহ তোমাদের গোস্ত রক্ত কিছু না বরং আল্লাহ তোমাদের তাকওয়া দেখেন আল্লাহ যেটা বলছেন নিশ্চয়ই আল্লাহ মোমিনদেরকে প্রতিরোধ করেন রক্ষা করেন যাবতীয় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে দুই হাজার রক্ষা করেছে আজও রক্ষা করবে শর্ত একটা যদি তাকোয়ার উপরে টিকে থাকি আমরা টিকে থাকতে না পারেন যদি ক্ষমতা লাগবে না হলে কাঠটি পাক্কা হালে দিস দুনিয়া একদিকে চলে যাবে ছাড়বো না পারবেন পৃথিবী একদিকে চলে যাবে রাইফেল দশটা গুলি করে আমার এখানে পবিত্র কোরআল বংসের বাইরে আমি পা ফেলবো না দশ বার জেল খাটাও দশ বার ফাঁসি দাও বারবার ঝুলবো কিন্তু কারণ মৃত্যুর সময় যদি আমার ইমান নষ্ট হয়ে যায় আমি যাহান চলে প্রত্যেকের জন্য দোয়া করছি তোমরাও ঠিক এমনি ভাবে এই আখি দরবার টিকে থেকো তাহলে সেই বিগত দাদা রফি মাহমুদ জিনাতুল্লাহ মহমদ আলী যারা এই আন্দোলন করে গেছেন এখন আমরা করে যাচ্ছি সত্যিকার অর্থে আল্লাহর কাছে তোমরা সম্মানিত হবে আগে বলা হতো বুলেটের মত লোককে ভাড়ু গেলে বাজারে গেলে দেখ সরাওয়ালা কেউ আছে কি সরওয়ালা মানে কি শরীয়তওয়ালা ইমত করার জন্য সরালা লোক খুঁজত বুলেট লোক পেলে আর কারো ইমত্তি চলবে না অতব দেখা যায় ও চলে ফাতে জানে না বাধ্য সামনে দেখাতে হবে উপায় নেই যে সরালা গ্রামের লোক আমার তোমরা যারা এই এলাকার লোক মন্দিরে কিন্তু যদি না থাকতাম কোশ্চিন কালে এটা আসতো না পরিশেষ সবাইকে বলে যাচ্ছি পরস্পরের মহব্বত বৃদ্ধির চেষ্টা করুন বৈশ্বিক জীবনে মানুষের গোলমাল লাগে জমি জমা খুব খারাপ জিনিস এসব ব্যাপারে সাবধান থাকুন শরীর ফাঁকি দেবেন না শরীর ফাঁকি দিয়ে কেউ বড় লোক হতে পারবেন না শরীরের আল্লাহ হাজির হবে না যেটা ফাঁকি টাকা দিলে ওইটা সময় হাজিরটা মনে সালাত সালাদ আমরা দিয়ে দিয়েছি পুরা মাটি আল্লাহবাগ ওই দিন তার ঘাড়ে চাপিয়ে দেবে সবাইকে দেখাবে এই দেখা এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে শরীর ফাঁকি দিয়ে আসছিলো শরীরেরা সেদিন দুনিয়া কথা বলে না বড় ভাই মানুষ কি বলবো নিশ্চয়ই মরেনি বলে ঈদগায় আছেন তাদেরকে বলে দিচ্ছি যদি কোন ছোট বোন কে বড় বোন কে ফাঁকি দিয়ে থাকেন দয়া করে এখনো পরিষদ করেন এই সম্পত্তি আপনার গলার কাটা হবে আমাদের মাঠে ঠিক মনে করে যারা বড় ভাই মেজাজ নিয়ে চলেন ছোট ভাইয়ের দাম না পৌঁছে দেওয়া। আপনি এখন বড় একটা প্রশাসনিক কর্মকর্তা আপনি ইচ্ছা করলে এক কলমের খোঁজে একজনকে জেল খাটিতে পারেন এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে এটাই কিন্তু আপনার পরীক্ষা আপনি ওই কলমটা যদি অন্যায় পথে ব্যয় করেন আপনি যার নামে হবে আমরা নিজেই মিথ্যা মামলার আসামি ছিলাম জানি আমরা সাবধান থাকেন যারা এই সমস্ত ক্ষমতাসীন আছেন পুলিশ হন হন এমপি হন যেই হন না কেন যারা যেখানে ক্ষমতা পেয়েছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষা যেন আপনি হেরে যাবেন না আপনি যতক্ষণ ক্ষমতা আছে ক্ষমতার সঠিক সৎ ব্যবহার করবেন ইনশাল্লাহ এই ক্ষমতা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে যেভাবে ওমর ফারুক যেভাবে আবু বাকর সিদ্দিক এরা বড় বড় ক্ষমতাশালী মানুষ ছিলেন কারোপরে তারা কিন্তু দাঁড়িয়ে আছে সেখানে তাই রিসিভ করার জন্য মানুষ পাগল অমর আসছে বাপে বামরের নাম শুনে দুনিয়া ভয়ে কাঁপে সেই ওমর দেখলেন যে না ফিলিস্তিনি নেতারা খ্রিস্টান নেতারা সেখানে একটা পানি পানির পাশে দাঁড়িয়ে আছে সব জুতা খুলে দাঁড়িয়ে আছে সেখানে শুনে রাখো আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন ইসলামের মাধ্যমে ছিলাম দুমবার রাখাল গরু চড়াইতাম উঠ চড়াইতাম মক্কাতে আজকে আমরা ইসলামের বরকতে আজকে মুসলিমিনিসের মর্যাদার কারণে আপনারা মর্যাদা হারাবেন না তবে الله أكبر كبير والحمد لله كثيرا سبحان الله بكرة واسيلة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله, أكبر لله الحمد الله أكبر لنا ولو غالدنا ولأساتنا ولأخوار سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا قلا للذين آمنوا ربنا إنك رب في رحيم সসালামালাইকুম বরহমুল বরক